এপ্রিল ফুলস ডে সানডে নিবেদন সুকুমার রায়ের লেখা দাসুর কীর্তি সবাই একটু ছিটগ্রস্ত হন সুকুমার রায়ের পাগলা দাসু ওয়াজ নট ডিফারেন্ট বইয়ের পথার মধ্যে দিয়ে সদা কালো জীবনে সে ঢোকে এবং তার কাণ্ড কারখানা দিয়ে জীবনটাকে নির্মল হাসি দিয়ে একেবারে রঙিন করে দেয় বাংলা সাহিত্যে দুধরনের পাঠককে পাওয়া যায় যারা পাগলা দাসুর কাণ্ড কারখানা পড়েছেন আর যারা দাসু পড়েননি ঠিক পাগল নয় বুঝছেন তার মধ্যে থাকে বুদ্ধি। যা অঙ্ক করা ও বন্ধুদের বোকা মারাত্মক হয়ে ওঠে বিজ্ঞানের পরিভাষায় একে বলা যায় দা দাসু ইফেক্ট স্কুলে চার দেওয়ালের মধ্যে মিহিদানা হাঁড়ি চিনে পটকা পিচকিরি টিনের বাক্সের মতো সাধারণ জিনিসপত্র দিয়েই দাসু সকলের ঘুম ছুটিয়ে দেয় আজকের ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগ পেলে সে যে কি করতকে চমকে উঠি মাত্র ৩৫ বছরের জীবনে তিনি আমাদের দিয়ে গেছেন পাগলাদাসু হজ বড়ল আবুল তাবলের মতন অমর সৃষ্টি কি করে পেরেছিলেন তিনি এত অল্প সময় এত কিছু লিখতে মির্জি নাইনটি এইট এর মনে হয় তিনি পৃথিবীবাসী হিউম্যান অক্টোবর ক্ষমতা থেকে দশই সেপ্টেম্বর উনিশশো এর মধ্যে এই সময়টুকু শুধু পৃথিবীতে কাটিয়ে যান আমরা নিশ্চিত কোনো এক গ্রহে বসে সুকুমার রায় আমাদের এই সম্প্রচার শুনছেন এবং খুব হাসছেনও জানি না দাসুর খ্যাপামি তার মনপুত হলো কিনা তবে এটুকু বলতে পারি আমরা নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি মির্চি নাইনটি এইট করে। আপনারা দাসুর খ্যাপামি পড়ে যতটা হেসেছেন এই গল্পের বেতার রূপ শুনে ঠিক ততটাই হাসবেন আজকের গল্পটি আমরা নিয়েছি পত্র ভারতী থেকে প্রকাশিত সুকুমার সমগ্র এই বইটি থেকে প্রধান চরিত্রে নবীন চাঁদ মোহন চাঁদ ও পাগলা দাসু গল্প পাঠে শোমক পাগলা দাসুর ভূমিকায় অগ্নি গল্পের সূত্রধার আমি মেয়ের শুরু হচ্ছে নবীন চাঁদ স্কুলে এসেই বললো কাল তাকে ডাকাতে ধরেছিল শুনে স্কুল শুধু সবাই হা হা করে ছুটে এলো সে কিরে নবু বলছে আরে ডাকাত না তো কি বিকেল বেলায় সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল সেখান থেকে ফেরবার সময় ডাকাতরা তাকে ধরে তার মাথায় মাথা উড়িয়ে দেব তাই সে ভয় আড়ষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় কুড়ি মিনিট দাঁড়িয়েছিল এমন সময় তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে নিয়ে বললেন রাস্তায় সংসে যে এ আর কি করা হচ্ছিল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 স্কুলে এসে তার দুঃখ বোধ হয় অনেকটা দূর হতে পেরেছিল কারণ স্কুলে অন্তত অর্ধেক ছেলে তার কথা ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল এবং তার প্রত্যেকটি ঘামাচি ফুসকুড়ি আর চুলকানি দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতির সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল দু একজন যারা তার কনুয়ের আঁচড়টা পুরনো বলে সন্দেহ করেছিল তারাও বললো যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা একেবারে টাটকা নতুন কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটা দেখে কেষ্টা যখন বলল ওটা তো জুতোর ফোসকা তখন নবীন চাঁদ ভয়ানক চোটে বললো যাও তোমাদের কাছে আর কিছুই বলবো না কেষ্টাটার জন্য আমাদের আর কিছু শোনাই হল না দূর ততক্ষণে দশটা বেজে গেছে ঢং ঢং করে স্কুলের ঘন্টা পড়ে গেল সবাই যে যার ক্লাসে চলে গেলাম एम समय देखी पागला दासू एक गाल हँसी क्लस ढुकाम कल नबुके डाते जेमनी बलामी दासरथी हठात हाथ पा छुड़े बई टई फेले खैक खै खैक खैक हँसते हास मेझे ओपर बस पड़ल पेटे हाथ दिए घड़ाघड़ी कर एक बार चित हो हासि कि थामेना দেখে আমরা তো অবাক পণ্ডিত হুটোপাটির পর সে ঠান্ডা হয়ে বইটই গুছিয়ে বেঞ্চের ওপর উঠে বসলো পণ্ডিত মশাই বললেন ওরকম হাসছিল কেন দাসু নবীন দেখিয়ে বলল ওই ওকে দেখে কোনায টিফিনের সময় নবু দাসুকে চেপে ধরল কিরে দেশ বড় যে হাসতে শিখেছিস দাশু বলল, হাসব না তুমি কাল ধুচুনি মাথায় দিয়ে কিরকম নাচটা নেচেছিলে সে তোমার দেখো দেখলে মজা আমরা সবাই বললাম এই এই, সে মাথায় মানে? দাসু বলল। আরে তাও জানো না ওই কেসটা আর জগাই এ বাবা এ বলতে বারণ করেছিল আমি বিরক্ত হয়ে বললাম ওফ কি বলছিস ভালো করেই বল না কালকে সেঠেদের বাগানের পিছন দিয়ে নবু একলা একলা বাড়ি যাচ্ছিল এমন সময় দুটো ছেলে তারা দৌড়ে এসে নবুর মাথায় তখন মাথা থলি খুলবার জন্য ব্যাঙের মতো হাত পা ছুড়ে লাফাচ্ছিলে দেখে আমি তো তোমাকে বললাম ফের নড়বি তো দড়াম করে মাথা উড়িয়ে দেব তাই শুনে তুমি রাস্তার মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে তাই আমি তোমার বড় বাবাকে ডেকে আনলাম ভালো করিনি নবীন চাঁদের যেমন বাবু আনা তেমনি তার দেমাক বলছিল তাকে ডাকাতে ধরেছে দাসু বলল আরে দূর বোকা কেস কি ডাকা কেসটা আমাদের উপরের ক্লাসে পড়ে আর তার গায়েও বেশ জোর আছে নবীন তাকে দেখা মাত্র শিকারী বেড়ালের মতো ফুলে উঠলো কিন্তু মারামারি করতে সাহস পেল না খানিক্ষণ কটমট করে তাকিয়ে সেখান থেকে সরে পড়লো আমরা ভাবলাম গোলমাল মিটে গেল কিন্তু তার পরের দিন ছুটির সময় দেখি নবীন তার দাদা মোহন চাঁদকে নিয়ে হনহন করে আমাদের দিকে এগিয়ে আসছে মোহন চাঁদ এন্ট্রেন্স ক্লাসে পড়ে সে আমাদের চাইতে অনেক বড় তাকে ওরম আসছে দেখি আমরা বুঝলাম এবার একটা কাণ্ড হবে মোহন এসেই বলল না তুমি সব জানো নাকি দাসু বলল? না সব আর জানবো কোর থেকে এই তো সব ফোর্থ ক্লাসে পড়ি একটু ইংরেজি জানি ভূগোল বাংলা জমেট্রি ইতিহাস না, ওরকম মারলে একটু লাগে না তাই না তো কিরকম মারলে পরে লাগে শুনি দাসু খানিকটা মাথা চুল তারপর বলল ওই সেবার হেডমাস্টার মাসে তোমায় যেমন দুমদাম বেত মেরেছিলেন সেইরকম এই কথায় মোহন ভয়ানক চোটে কান বলে দিয়ে চিৎকার করে বললো সেখানে ছিলি কিনা আর কি কি দেখেছিলি সব খুলে বলবি কি বলবি না জানোই তো দাসুর মেজাজ কেমন পাগলাটে টে গোছের সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপর হঠাৎ মোহন চাঁদ কে ভীষণ ভাবে আক্রমণ করে বসলো কেল, ঘুষি চড় আঁচড় কামড় সে এমনি চটপট চালিয়ে গেল যে আমরা সবাই হাঁ করে তাকিয়ে রইলাম मोहन बोध है स्वनेथ क्लस रोगा ऐले अमन भाव तेरे आसते सहस पा तेबारे थतमतो खे कम जान लड़ते ही दासू ताकेंडर मध्यमाटीते चितपात कर फेले हाँपाते हाँ चाहते हो ढेर आसते पेड़ बुझे एंट्रेंस क्लस क्ले से ही दाड़े जदि मोहन के सामले ना फतिन और हाथों केशू के बाचानो ही मुश्किल होत পরে একদিন কেসটাকে জিজ্ঞেস করা হয়েছিল নবুকে সেদিন তোরা অমন করলি কেন? কেসটা বলল ওই দাসুটাই তো শিখিয়েছিল তাহলে একসাথে জিলিপি পাবি আমরা বললাম কই আমাদের তো ভাগ দিলি না কেসটা বলল সে কথা আর বলিস কেন জিলিপি চাইতে গেলুম হতবাকা বলে কিনা আমার কাছে কেন ময়রার দোকানে যা পয়সা ফেলে দে যত চাষি পাবে শুনছিলেন দাসুর কীর্তি রচনা সুকুমার রায় গল্প পাঠে নবীন চাঁদ ও ব্রজলালের চরিত্রে সমক বড় মামা মোহন চাঁদ गल्पे सूत्रधार चरित्रेत्री मास्टर मशाईर भूमिकाय रिभु बागला दासुरूमिकाय शब्द ग्रहण आबह संगीत स्पेशल मीडियािटी डिजाइन अभिनंदन पर्वरिचालन अग्नि सोमक रिचार्ड समग्र परिकल्पना परिचालन इंद्राणी शेष हल मिर्ची नाइन एट पॉइंट थ्री एर विशेष निवेदन सुकुमार रायर लेखा दासुर